مع الله في القلب لما انكسر مع الله في الدمع لا امان ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছুই না করি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য কত ভাবই না নিজেকে উপস্থাপনের চেষ্টা করি क्यों मानुषा कर मुस्लिम होसुल्लामेंद्दन दिब्रिल إني أحب فلانا فأحبه قال في جبريل الله تعالى جاءكون كونو باندك بحلو باشن تكون جبريل عليه الصلاة والسلام كدكي آنين ابن تاكي لقه كوري بولن امي امر اموك باندك بحلو باشي شتران تميو تاك بحلو باشو اتو بر جبريل عليه الصلاة والسلام تاك بحلو باشتو شروع کرن ثم ينادي في السماع فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماع আসমানের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন কি এই আসমানে অবস্থানরত ফেরেস্তা কারা আসমানে অবস্থানরত ফেরেস্তা হচ্ছেন তারা নির্দেশ অনুযায়ী ফেরেস্তা রয়েছে যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না তাদের মধ্য থেকে কিছু ফেরেস্তা আরস বহনের দায়িত্বে নিয়োজিত রয়েছে কিছু ফেরস্তা মেঘমালা পরিচালনার দায়িত্বে রয়েছে কিছু ফেরস্তা শ্বেচ্ছাবনত অবস্থায় রয়েছে কিছু ফেরেস্তা রুকো অবস্থায় রয়েছে কিছু ফেরেস্তা দণ্ডায়মান অবস্থায় ঘোষণা করছে কিছু করছে আলী ও সাল্লাম বলেছেন প্রতিদিন সত্তর হাজার বাইতুল মামুরকে মাহমুর করে থাকে, যারা একবার তাওয়াফ করে ফেলে সংখ্যাধিকের কারণে তাদের আর কখনোই দ্বিতীয়বার বেতুল মাহমুর তাওয়াফ করার সুযোগ হয় না যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না এই অসংখ্য গণিত ফেরেস্তাদেরকে জিব্রাইল আল্লাহ সালাত তার এই ঘোষণার পর আসমানের ফেরস্তারা তাকে ভালোবাসতে শুরু করে রাসুল সালি বলেন আসমানের ফেরেজ তাদের এই ভালোবাসার ফলে আল্লাহর সেই প্রিয় বান্দা জমিনের মাঝেও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে অংশে আরো বলছেন আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলহিস বলেন হে জিব্রিল শুনে রাখো আমি অমুক পাপিষ্ঠ করি সুতরাং করিমিও তাকে ঘৃণা করো অতাম আসমানের অধিবাসীদের ঘৃণা করেন সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো অতপর আসমানে অবস্থানরত সকল ফেরেস তারা তাকে ঘৃণা করতে শুরু করে রাসুল সাল্লাম বলেন অতপর আল্লাহ তালা ও আসমানের ফেরেস্তাদের ঘৃণার ফলে জমিনের মাঝে তার গ্রহণযোগ্যতা কমতে থাকে পৃথিবীর মানুষের হৃদয়ে তার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়ে বোন সুতরাং আল্লাহ তাল্লাহ তোমাকে ভালোবাসবেন জিব্রাইল তোমাকে ভালোবাসবেন আসমানে অবস্থানরত সকল ফেরেস্তারা তোমাকে ভালোবাসবেন এই ভালোবাসার ফলে পৃথিবীর আল্লাভীর মানুষের কাছে তুমি জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে তোমার বিরোধীরা তোমার সমালোচনাকারীরা হাজারো চেষ্টা করেও তোমার গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে পারবে না তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি যখন আল্লাহর অবাদ্যাচরণ করবে তখন আল্লাহ তালা তোমাকে ঘৃণা করবেন জিব্রাইল তোমাকে ঘৃণা করবে আসমানে অবস্থানরত সকল ফেরা তোমাকে ঘৃণা করবে আর এই ঘৃণার ফলে পৃথিবীর মানুষের অন্তরে তোমার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়বে তোমার গ্রহণযোগ্যতা মানুষের মাঝে নষ্ট হয়ে যাবে হাজারো আয়াত হাদিসকে কে বিকৃত করে আল্লাহর বিধানকে গোপন করে মুরতার শাসকদের সাথে আতাত করে তুমি জমিনে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না কেন আসমানের অধিপতির পক্ষ থেকে তোমার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে হে আল্লাহ আপনি ভালো করেই জানেন আমি মানুষের ভালোবাসা পাওয়ার ব্যর্থ চেষ্টা কখনোই করিনি মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য সত্যকে গোপন করিনি সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিনি সব সময় স্পষ্ট ভাষায় তাই বলেছি যা বলার জন্য আপনি আদেশ দিয়েছেন হে আল্লাহ আমার সমালোচনাকারীরা আমাকে কি বলল আমি এর পরোয়া করি না হে আল্লাহ আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি যদি আপনার কাছে প্রিয় হতে পারি আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি আমি যদি আপনার ভালোবাসা অর্জন করতে পারি তাহলে আপনি পৃথিবীর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন যে এই ভালোবাসাকে কোন সমালোচনাকারীর সমালোচনা কুলুষিত করতে পারবে না আর আমি যদি আপনাকে অসন্তুষ্ট করি তাহলে পৃথিবীর মানুষের হৃদয়ে আপনি আমার প্রতি ঘৃণা ঢেলে দিবেন শত চেষ্টা করেও শত শত আয়াত হাদিসের অপব্যাখ্যা করেও আমি মানুষের কাছে প্রিয় হতে পারবো না ग्रहणजोग्युत चाहिए सन्तुट करी लिमा कऊलीरदुल्ला